সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা থেকে ধারাবাহিক ভাবে বিষয় ভিত্তিক আলোচনা আমরা শুনে আসছি আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটি হলো মৃত্যুর আশা করা মা করুক অপছন্দনীয় বিশ্ববাবি দরিন নাজালাবিহি কোন কষ্ট এবং বিপদ পড়ার কারণে মৃত্যুর আশা করা এটা ঠিক না বাসা বলা বাহিল কিন্তু দিনের যদি কোনো ক্ষতি হয় দিনে যদি ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি মৃত্যুর আশা করতে পারে ইমান বাঁচানোর জন্য কিন্তু দুনিয়াবী কোনো কষ্টের কারণে কোনো ব্যক্তি মৃত্যুর আশা করবে এটা ঠিক না এ বিষয়ে বলেন রসুরুল্লাহাম বলেছেন যে তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যেন মৃত্যুর আশা না করে মৃত্যুর আকাঙ্ক্ষা যেন না করে ইম্মা মোহসিনুন যদি সে দিনদার লোক ছিল ভালো মানুষ ছিল ফলে আল্লাহদার হয়তো আল্লাহতালা তাকে আরও বেশি নেকির তৌফিক দান করবে আরও বেশি নেকি করবে নেকি আরও বেশি হবে বা ইম্মা মুসিয়ান আর সে যদি খারাপ ছিল গুনাগার ছিল ফলে আল্লাহ ইয়াস্তাতিব হয়তো আল্লাহ তালা তাকে সংশোধন করে দেবেন দুটাই সুযোগ আছে ভালো যদি হয় মৃত্যুর আশা না করে তাহলে সে ভালোটাকে আরো বেশি হয়তো ভালো তার বৃদ্ধি হবে আর যদি সে গুণাগার হয় খারাপ হয় তাহলে মৃত্যু দেরিতে আসার কারণে পরবর্তীতে হয়তো সে কোনো সংশোধন হওয়ার সুযোগ পাবে এবং আল্লাহ কাছে তো করতে পারে إنه إذا مات إن قط عمله وإنه لا يزيد المؤمن عمره إلا خير إمام مسلم رحمه الله ونهي أكي حديث نيرسين أبو حرى رضي الله تعالى تنبي رسول الله صلى الله عليه وسلم بولتشين لا يتمنى أحدكم الموت تمادي المددك كهو يجنو ميت راشا ناكرم ولا يدعو به من قبل أن يأتيه এবং কেহ যেন মৃত্যু আসার জন্য দোয়াও না করে তার ওয়াক্তের পূর্বে মৃত্যুর সময় হওয়ার পূর্বেই মৃত্যু আসার জন্য যেন কেউ দোয়াও না করে আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি আমলু কারণ সে যখন মারা যাবে মারা যাওয়ার সাথে সাথে আমল বন্ধ হয়ে যাবে আমল করতে পারবে আরম রহু ই আর মমিনীর বয়স যখন বৃদ্ধি হবে তখন মমিনের জন্য কল্যাণই হবে কল্যাণ ছাড়া অন্য কিছু হবে না আমরা ইতিমধ্যে ইতিপূর্বে একটি হাদিসও শুনেছি সেটা হলেই আল্লা নাম বলেছেন যে আজ আল্লি আমরিল মমিনের বিষয়টি আসলেই বিস্ময়কর আশ্চর্যজনক ইন না আমরা হু কুল্লাহ খৈর তার সব কাজেই মঙ্গল বলছেন সে যদি কোনো কষ্ট তাকে অনিষ্ট যদি কাজ স্পর্শ করে তাহলে সে যখন ধৈর্য ধারণ করবে সবর করবে আল্লাহ তার বদলে নিকে দিবে আর যদি কোনো মমিন কোন কল্যাণময় কোনো কিছু পায় এবং আল্লাহ সুক্রিয়া আদায় করে তাহলে তার জন্য আল্লাহাক মঙ্গল রেখেছে আল্লাহ বলছেন তাউন বিমারি যেটা আসে তাউন বিমারি এই বিমারির দ্বারা আল্লাহ তালা কাফেরদেরকে আজাব দিয়ে থাকেন কিন্তু আল্লাহ তালা এই বিমারির দ্বারা মুসলমানদেরকে গুনামাফ করে দেন ওয়ান্লাম যেকোনো কষ্টে পতিত হওয়ার কারণে কষ্টে সে পড়ে যাওয়ার কারণে যেন মৃত্যুর আশা না করে সে যদি এমনই হয়ে যায় যে মৃত্যু ছাড়া যদি সে আর কোনো উপায় নাই পায় তার সেই ক্ষেত্রে ফালিয়াকুল সে জানো এই দোয়াটি পরে আল্লাহ আহিনী মা কানাতিল হায়াতু খয়রাল্লি ওয়াতানি ইদা কানাতিল ওয়াফাতু খায়র আল্লি আয়াল্লাহ আমাকে তুমি জীবিত রাখো যদি জীবিত থাকা আমার জন্য মঙ্গলজনক হয় আর আমাকে মৃত্যু দান করো যদি আমার জন্য মৃত্যু মঙ্গলজনক হয় কারণ মৃত্যু আমার জন্য মঙ্গল নাকি আমার হায়াত আমার জন্য মঙ্গল ভবিষ্যতে আমার কি হবে এটা আমার জানা নেই আল্লাহর এটা সুবর্ধ করে দেওয়া যায় আমার যদি মৃত্যুর দান করো আর যদি আমার হায়াতের মঙ্গল থাকে আল্লাহ রাজিয়াল তিনি বলেন দাগ লাগিয়েছেন। আগুন দ্বারা দাগ দিয়েও সেই যুগের মানুষেরা এক ধরনের চিকিৎসা করত তো ইনি এত মারাত্মক জটিল রোগে ছিলেন বলছেন ষাটটি দাগ দিয়েছে উনি রোগ থেকে মুক্ত হওয়ার জন্য ফকাল এবং বললেন সালাফু নিশ্চয় আমার সাথীগণ যারা নাকি পূর্বে ছিল মা তারা তো চলে গেছে করে দুনিয়া থেকে চলে গেছেন ওয়ালাম তান কুসুহমুদ দুনিয়া দুনিয়ার কোনো লোভ লালসা তাদেরকে দিনের বিষয়ে কোনো কুমতি করতে পারে নাই দুনিয়ার কোনো ফেতনা তাদেরকে দিনের ভিতরে কোনো কমতি করতে পারে মালা নাইপ বলছেন আমাদেরকে যে কষ্ট আমাদেরকে যে স্পর্শ করেছে আমরা যা অনুভব করছি যে কষ্ট আমরা সহ্য করছি লাহু মাদিয়ান ইল্লা তরপ আমি দেখছি যে মাটি ছাড়া আর কোনো আমি দ্বিতীয় পথ খুঁজে পাই না মাটি ছাড়া বাঁচার কোনো পথ আর খুঁজে আমি পাই না তিনি সম্পর্কে আল্লাপ করতে যদি নিষেধ না করতেন তাহলে আমি হা ইতাল আবি হাজিম বলছেন আমি অন্য আর একদিন ওনার সঙ্গে সাক্ষাৎ করতে আসলামী হা ইতান্লাহু তো ওনার দেওয়াল বাড়ির একটি দেওয়াল পড়া ছিল উনি ওটাকে ঠিক করতেছিলেন ফল এবং বললেন বলছেন প্রত্যেক মুসলমান তার প্রত্যেক কাজের বিনিময়ে তাকে নেকি দেওয়া হয় মমিন তাকে প্রত্যেক কাজের বিনিময়ে আল্লাহ কি দান করেন। ইল্লা ফি শু ফি ওই জিনিস যে জিনিসটাকে সে এই মাটির ভিতরে রেখে দেয় বোখারি মোসলিমের হাদিস সম্মানিত ও দর্শক মন্ডলী আমরা এই হাদিস থেকে যে বিষয়টি জানতে পেলাম সেটা হলেই যে দুনিয়ায় যতই কষ্ট আমাকে আকৃষ্ট করুক না কেন যতই কষ্ট আমাকে পৌঁছুক না কেন যতই কষ্ট আমার কষ্টের আমি শিকার হই না কেন কিন্তু কোন মতেই মৃত্যু চাওয়া যাবে না কারণ মৃত্যুর পর যেটি কষ্ট সেটা হয়তো আমি যে কষ্ট আছি তার চেয়ে আরও বেশি কষ্ট হতে পারে মৃত্যু পর আমার কি হবে কি অবস্থা হবে এটা আমাদের কারোই জানা নেই বিধায় মৃত্যুর আশা না করে দুনিয়ায় কোনো ব্যক্তি যদি কষ্টে আছে তাহলে সেই কষ্ট থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহর কাছে ধোঁয়া করবে আল্লাহর কাছ থেকে সুস্থতা চাবে ইব রহিমাম বলছেন ও ইদা মারিজ দুশিন আমি যখন অসুস্থ হতাম তো আল্লাহ আমাকে সেফা দিত তো আল্লাহ কাছ থেকে সুস্থতা চেয়ে আল্লাহ পা সুস্থ করে দেবেন এরপরে কিছু ভালো আমল করার মাধ্যমে নিজের জীবনটাকে ধন্য করতে পারলেই আল্লাহ কাছে আমার ভালো হতে পারবো ইনশা আল্লাহ তালা সম্মাত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ তালা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 মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাশন ডিসকশন Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. See. Shammukh Shammuri. Prati Riosh Potibar. Rath not ae. Aap Puno Shammprachar. Shakal Chai Dosh tae Bangladeshe. <laughs> Beast Alhamdulillah. <laughs> wa salatu <laughs> wa salamu <laughs> adha Rasooli Allah. Shammarit এখন যে বিষয়ে আলোচনা হবে সেটি হল বাবুল ওয়ারাই সুবাহাত পরহেজ গাড়ির অধ্যায় এবং সন্দেহমূলক জিনিস ছেড়ে দেওয়ার অধ্যায় যে জিনিসের সন্দেহ আছে সেটা সেরে দেওয়া এবং পরহেজ গাড়ি বিষয়ে এ অধ্যায় এ বিষয়ে সুরায় নূরের পনেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন তারা এই কাজটিকে সহজ বলে মনে করে অথচ এই কাজটি আল্লাহর নিকটে অত্যন্ত ভয়ানক এবং বড়। বড়ো আইসারাজি আল্লাহতালা আনহাকে যখন মোনাফিকেরা অপবাদ দিয়েছিল জিনার তহমত দিয়েছিল তো সেই ক্ষেত্রে আল্লাহ তালা ওনাকে কিছুদিনের জন্য নবী করিম সাহে আসালাম থেকে বিচ্ছিন্ন রেখেছিলেন তো সেই অবস্থায় যখন আল্লাহ নবী সাহে আসাল্লাম যখন সাহাবাইকরামের কাছ থেকে পরামর্শ চাইছিলেন তখন তারা বিভিন্নজন বিভিন্ন রকম পরামর্শ দিয়েছিলেন কেউ বলেছিলেন যে না ওনার কোনো দোষ নেই আমরা ওনাকে ভালো বলেই মনে করি আর কেহ বলেছিলেন যে না উনি ছাড়াও তো আরো স্ত্রী আছে আরো মহিলা আছে আপনি অন্য স্ত্রীকে বিবাহ করতে পারেন তো এই যে একটা ভুল করেছে তারা একটা মমিনা অম্মুল একজন মমিনা পরেজগার মহিলা সম্পর্কে যে তারা কু ধারণা করেছে তো এটাকে তারা ছোট বলে মনে কর সামান্য বলে মনে করেছে পতাহা ওহ আইন্দাল এই গুনাটি আল্লাহর কাছে অনেক বড় বলে আখ্যায়িত পক আল্লাহ আলা আল্লাহ তালা বলেছেন সুর এ ১৪ চোদ্দ নম্বর আয়াত তিনি বলেন আমি রসুলের কাছ থেকে বলতে শুনেছি তিনি বলেন হালাল ও স্পষ্ট আছে যেটা হালাল স্পষ্ট করে দিয়েছে যেটা হারাম সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে এই হালাল এবং হারামের মাঝখানে কিছু সন্দেহযুক্ত জিনিস আছে সন্দেহমূলক জিনিস আছে লা আল মোহন না কাথি রম্মিনা নাস যে জিনিস সম্পর্কে হালাল নাকি হারাম সব মানুষেরা জানে না ইস্তাবার আলীহি যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবে সে তার দিন এবং সে তার সম্মানকে সে বজায় রাখল সন্দেহযুক্ত জিনিস থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলো সে অনেকগুলি ফেতনা থেকে তার দিনের বিষয় এবং তার সম্মানের বিষয়ে নিজেকে বাঁচিয়ে রাখলো ওমান ওয়াক আর যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যে ব্যক্তি পচিত হবে ওয়াকা ওয়াক হারাম সে হারামে হলো যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে পচিত হবে সে হারামের মধ্যেই পচিত হলো কার রাই হাউল আল হাইমা ইউ শিক ওই রাখালের ন্যায় যে রাখাল কোনো ক্ষেতের আশেপাশে সে বকরি চড়াই তো এটা সম্ভাবনা খুবই বেশি যে পশুটি সেই ফসল থেকে কিছু খেয়ে নেবে উনি বলছেন যে সন্দেহযুক্ত যে জিনিসগুলি আছে সেগুলির কাছে না যাওয়ায় ভালো কারণ সন্দেহর কাছে যেতে যেতে হারাম পর্যায়ে পুষিয়ে যাবেন এর উদাহরণটি কেমন যেমন রাখাল যখন সে তার চতুষ্ঠ জন্তুকে যখন সে চড়ায় তখন ফসল থেকে অনেক দূরে রাখতে হয় কিন্তু ফসলের কাছে যদি সেগুলিকে ছেড়ে দেয় তাহলে হয়তো বা হঠাৎ করে ওই পশুটি ফসল ফসলে মুখ দিয়ে সেখান থেকে কিছু অংশ খেয়ে নিবে আলাহু খবরদার প্রত্যেক জিনিসের একটি সীমা আছে আর আল্লাহর যেটা সীমা রেখা সেটা হলো আল্লাহর হারামকৃত জিনিস আলা আলাহ ফিল জাসাদি মদগত খবরদার শরীরের ভিতরে একটি গোষ্ঠের টুকরা আছে এদা সালাহ সালাহাল্লুহ সেই টুকরাটি যদি ভালো হয়ে যায় তাহলে সমস্ত শরীর ভালো হয়ে যায় ওয়িদা ফাঁসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আর যদি ওই একটি টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত শরীর নষ্ট হয়ে যায় বলছেন আলা ওয়াহি আল কাল সেটি হলো অন্তর তিনি বলছেন শরীরের ভিতরে একটি গোস্তর একটি টুকরো আছে যার নাম হলো অন্তর এটা যদি ভালো হয় সমস্ত শরীর ভালো আর এটা যদি খারাপ হয় তাহলে সমস্ত শরীর শরীরই খারাপ হয়ে যায় তিনি বলেন উনি পথে একটি খেজুর পেলেন পথে একটি খেজুর পেলেন ফকাল এবং বললেন যে আমি যদি এই ভয় না করতাম যে এই খেজুরটি সাদাকারও হতে পারে তা না হলে আমি এটা খেয়ে নিতাম অর্থাৎ আল্লা নবী সুন্দর করছেন যে খেজুরটি পড়ে আছে কেউ জাকা সাদকা নিয়ে যাওয়ার সময় পরে যেতে পারে আর সাদকা আল্লা নবী খেতে পারেন না আল্লা নবী এবং তার পরিবার প্রয়োজনের জন্য সাদকাকে হারাম করে দিয়েছে সদকা খেতে পারবেন না তো পরিত্যক্ত খেজুর সম্পর্কে উনি বললেন যে আমার জানা নাই যে এটা সাদাকার কি সাদকার নয় আছে হ তিনি বলেন রস হাসান বলেছেন আল বিরুসুল হোলক নাকি সেটি হল সুন্দর চরিত্রের অধিকার হওয়ার নাম হলো নেকি। সুন্দর আখলাকের নাম হলো নাফসিক আর গুনাহ বলা হয় যে বিষয়ে তোমার অন্তরে সন্দেহ হবে সেটাই গুনা অন্তরে যে বিষয়ে খটকা বাঁধবে সন্দেহ হবে সেটা গুনাত নাস এবং তুমি মানুষ সেই কাজটাকে করা দেখে নিক এটা তুমি অপছন্দ করবা মানুষ যেন আমার এই কাজটাকে দেখে অপসন্দ করে তো মানুষ আমাকে এই কাজটা যদি দেখে ফেলে দেয় তাহলে তুমি ভয় করো না দেখে তো যেই কাজের বিষয়ে মানুষ থেকে ভয় করো মনে করো ওটাই তোমার গুণা মুসলিম মুসলিমের ওয়াবেশা বিন মহাবৎ রাজি আল্লাহ তালানহু তিনি বলেন আমি রসুল্লাহ সাসমের নিকটে গেলাম তো তিনি বললেন জি তাত আল আনিল তুমি আমার কাছে আসছো কি নেকি সম্পর্কে জিজ্ঞেস করার জন্য কলতু নাম আমি বললাম হা নেকি সম্পর্কে জিজ্ঞেস করার জন্য ফকাল তিনি বললেন কালবাক। তুমি তোমার অন্তরকে ফটুয়া চাও তোমার মনকে জিজ্ঞাসা করো যে তোমার মন কি বলে আল বিরুতা আন্না ইহিন বলছেন নেই যেই কাজ করলে অন্তরে প্রশান্তি লাভ করে অন্তরে শান্তি পাওয়া যায় সেই কাজটিকেল এবং ওই কাজের প্রতি অন্তর আকৃষ্ট হয় শান্তিপূর্ণ হয় শান্তি লাভ করে সেই কাজটাকে নেকি বলা হয় ওয়াল ইসনুমা হা কফিন আর গুনা বলা হয় যেই কাজটি করলে তোমার অন্তরে সন্দেহ জাগে খটকা বাদে এবং অন্তরের ভিতরে সেটা নিয়ে সন্দেহ সৃষ্টি হয় যে কি জানি এটা সঠিক কি না এটা ভালো কিনা কি কি করলাম না করলাম যদিও মানুষ এ বিষয়ে বৈধ বলে ফতুয়া দিলেও যে বিষয়ে তোমার সন্দেহ হবে সেটাইকে তুমি গুণামূল্য মনে করবা অর্থাৎ কোন কোন সময় এমন হতে পারে যে একটা জিনিসকে কিছু লোক কিছু আলেমরা সেটাকে হালাল বলেছে ফতুয়া দিয়েছে জাহেজ বলেছে কিন্তু আপনার মন ওই কাজটি করতে যেন চাচ্ছে না সন্দেহ হচ্ছে না এটা হতে পারে না এটা তো সন্দেহ যেহেতু আছে ওই সন্দেহ হচ্ছে এই কাজই গুনা এটাকে গুণা বলে মনে করতে হবে ওয়ান ইহা আবু সির তিনি আবি আজিজের মেয়েকে বিবাহ করেছেন ইহাব করেছেন আতুন এরপর একজন মহিলা আসলো তার কাছে ফল এবং সে মহিলাটি বলল ইন্দ আর ওই মহিলাটি এসে বললো যে আমি ও ওকবাকেও দুধ পান করাইছি এবং অথবা যে মেয়েকে বিবাহ করেছে তাকেও দুধ পান করাইছি তার মানে সে বলতে চাচ্ছে এরা দুধ মা হিসাবে এরা ভাই বোন অর্থাৎ একই মায়ের দুধ যদি কোনো ছেলে এবং মেয়ে উভয় যদি পান করে তাহলে এই ছেলে মেয়ে আপোষে এরা বিবাহ ছড়িয়ে এটা হারাম কোনো মহিলার যদি কেউ দুধ পান করে থাকে এবং অন্য কোনো আর মেয়ে যদি দুধ পান করে তাহলে এরা পরস্পর বিবাহ বন্ধনে বসতে পারে না এটা হারাম তো ওকবা বলছেন যে মেয়ের সঙ্গে তার বিবাহ হয়েছে আর একটি মহিলা এসে বলছে আমি ওকবাকেও দুধ পান করাইছি তার স্ত্রীকেও দুধ পান করাইছি তাহলে দুইজনকে দুধ পান করা তাহলে এদের মাঝে বিবাহটা কি হবে যায়স হবে না ফা আল্লাহ ওকবা তো অকবা তখন বললো আমি তো জানি না আপনি কবে আমাকে দুধ পান করলেন আর আপনি আমাকে কোনোদিন বলেনও নাই আমাকে দুধ পান করাইছেন এবং জিজ্ঞাসা করলেন বললেন তুমি কিভাবে তাকে স্ত্রী বলে রাখতে পারবা যদি চো সে তো বলছে যে আমি উৎপান অর্থাৎ সন্ধ্যাও চলে আসছে হতেও পারে না পারে হতেও তো পারে বলছেন ফাফা রা কাহা অকবা ও না বলছেন এই কথা শোনার পর অর্থাৎ যেহেতু দুধ পান করানোর দাবি করছে এক মহিলা হতেও পারে হয়তো দুধ পান করাইছে আর যদি দুধ পান করাই থাকে তাহলে তোমাদের বিবাহ তো যায়ে যাবে না অতএব সন্দেহ থেকে দূরে থাকো অকবা ওই স্ত্রীকে ছেড়ে দিল এবং সেই স্ত্রীটি অপর এক ছেলের সঙ্গে বিবাহ বসলো তো এই হাদিস থেকে যে জিনিসটা আমাদেরকে বোঝানো হয়েছে সেটা হলেই যেই জিনিসের সন্দেহ আছে সুন্দর জিনিসটাকে ছেড়ে দিতে হবে সন্দেহ জিনিসটাকে ছেড়ে দিয়ে সুন্দর মুক্ত জিনিসকে ধরতে হবে এটা হলো নিয়মুক রাহু তুমা তিনি বলেন আমি রসুরান থেকে এই কথা শুনেছি তিনি বলেছেন দা মা ই যুক্ত জিনিস ছেড়ে দিয়ে মুক্ত জিনিস গ্রহণ করুন যুক্ত জিনিস ছেড়ে দিয়ে মুক্ত জিনিস গ্রহণ করুন তো এ বিষয়ে আরও একাধিক হাদিস সামনে আছে যে সন্দেহ জিনিস এটা ধরে রাখা ঠিক না মুক্ত আজকাল আমাদের এই যুগে বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে পয়সা লেনদেনের ক্ষেত্রে জমিন মানুষের কাছে কট রাখার ক্ষেত্রে এবং অর্থের লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়িক অনেক প্রতিষ্ঠান আমাদের মাঝে এখন চলে আসছে যারা অনেক সময় আয়াত এবং নবীর হাদিস থেকেও তারা তাদের এই ব্যবসাকে বিভিন্ন পন্থায় তারা হালা করার চেষ্টা করে তো সে বিষয়ে যদি স্পষ্ট হারাম কোনো বাণী থাকে তাহলে ভালো আর যদি হারাম নাও থাকে যেহেতু তার ভিতরে সন্দেহ আছে যেটা হালাল নাকি হারাম তো এই সন্দেহ থেকে বেঁচে থেকে যেটা হালাল পন্থা সেটা অবলম্বন করতে হবে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিদান করেন আল্লাপাক যেন আমাদেরকে সকল সন্দেহযুক্ত জিনিস থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি कखो कयक फोटा पानी एकजुन तृष्णा मेटाते कखो एक सहाज मानुष्टर मुखे हसीि फोटाते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 Peace TV মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর যাকাত পাঠিয়ে দিন Peace TV কে সমর্থন করুন ডোনেশন এবং যাকাত পাঠানোর ঠিকানা IRAFI Altrion Bank Quadrant Court 48 Kelthorpe Road Birmingham UK পোস্ট কোড B15 1TH শর্ট কোড 300083 সুইফট BIC কোড IBO BZB22 IBAN GB52 ALOYD 30963401 024192 pound account number 01132301 euro account number 01132302 US dollar account number 01132303 double